আনিম উদ্দিন ও আল্লা তফার কফি সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান আল্লা সুবহান তালা যে আল্লাহ সুবহান আমরারে নবীগঞ্জ মসজিদ আ এর বার্ষিক ইসলামী সম্মেলনও আওয়ার এবং বার্তফিক দান করছেন সেই মনিবের দরবারে সুপ্রিয়া সালাদ এবং সাল্লাম মানবতার মুক্তিদের সর্বশ্রেষ্ঠ বিনবী মাহমুদ সাল্লু আলি সাল্লামের ওপর আহমদ এবং করুন আদ সাহাবাইকার তাবে মুস্তাহিদিন শহকে আমদার যারা দিনে হকের ওপর তাদের সম্মানিত উপস্থিতি আপনারা বাদ আসর কি আলোচনা হনরা আলোচনা রাখছেন শেখ মাহমুদুল হাসান মুফতি মনসুর খান শেখ আব্দুর রহমান বিন মুবারক ইনশাল্লাহ খুব অল্প সময়ের ভিতরে শায়েখ আবদুল্লাহ বিন আবদুল্লা মাদানি প্রোগ্রামাইয়া উপস্থিত হইবা আলহামদুলিল্লাহ তাই নাইছন্ন ইনশাআল্লাহ বাইরে যারা আছেন দৃষ্টি আকর্ষণ ধর্ম আমরা প্রধান আলোচকে আলোচনা রাখবা যারা বাইরে দাঁড়াইয়া আছেন তারা বৃতরে অবস্থান গ্রহণ করবার লাগে অন্য ধর্ম স্বেচ্ছাসেবক যারা আছেন তারা হইম যে বৃতরে বারে যারা আছেন তার সম্ভব মসজিদের ভিতরে প্রবেশ করার তারারে বৃতরে আনিলকা ইনশাআল্লাহ খুব অল্প সময়ের ভিতরে ইনশাল্লাহ আব্দুল আব্দুল্লাহ করব সমিত আমরা তো আলহামদুল্লা ওয়াজ মাহফিলর গত বছর থেকে বছর কম হয়েছে না বেশি হয়েছে বেশি হয়েছে দিন দিন ওয়াজ কিন্তু ওয়াজর যে ওয়াজ থাকি যে ফায়দা নেওয়া কথা আমরা আমরা কিন্তু এলা ফায়দা নিতাম ফারিয়া নেই আমরা নিজেদের আকিদা নিজেদের আমল নিজেদের আখলাগ এইভাবে আমরা কি পরিবর্তন করতাম ফারিয়া আমরা যদি দেখি সমাজের দিকে ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন যেনও দেন না অনু অশান্তি প্রত্যেক জায়গা দুর্নীতি দিন দিন বাড়েন আমরা জবরা ফাসাদ বাড়ের পারিবারিক অশান্তি বাড়ের। কিন্তু ওয়াজ মাহফিলের সাথে সাথে বাড়ের তার বোঝা গেল ওয়াজ মাহিলা খাজ করার আছে না কারণ বক্তাগল বাড়া নতুন নতুন বক্তাগলাম না এর অর্থে ওয়াজ মাহফিলা খাজ করার কথা খাজ করেন না আল্লাহ সুবান আমরা বুঝার তোফিক দান হরক্কা আল্লাহ সুহান হেদায়াত দান হরকা আল্লাহ সুবান আমাদের দিন ইসলাম থাকার তোফিক দান হরকা সম্মানিত বস্তি আল্লাহ এই মতো পার্থক্য করিও না আল্লাহ সুবাহ এই দিন মানে কি হুয়া দিন আল্লাহ সুবাহ অন্য আয়ত হইয়া ইন্দিন ইসলাম আল্লাহর মনোনীত দিন এলিয়া আল্লাসলাম ইসলাম ধর্ম নাই ইসলামের লোকের জীবন ব্যবস্থা জীবনের খিলা সলতা মমরা আমরা চলার ফদ এবং পদ্ধতি সেটা বর্ণনা করার নামি ইসলাম ইসলাম যে আপনি খালি বছর একটা অনুষ্ঠান করলাম মাসে একটা অনুষ্ঠান করলা বাবা মামার মা বাবা মারা গেছেন করলা কিছু আলেমানিয়া আপনি দোয়া করাইলা মিলাদ ফোর খতম ফোড়াইলা নাই ইসলাম আমরা ব্যক্তি জীবনে থাকব ইসলাম গিয়া আমরা গুমানির মাঝে থাকবো ইসলামগিয়া আমরা ও দেওয়ার মাঝে থাকলো ইসলাম গৌরব প্রবেশের মাঝে থাকব ইসলাম বিয়াবাড়ি জীবনের বিয়াবাড়িতে ইসলাম আছে বিয়াবাড়িতে আছে ইসলাম না প্রবেশাধিকার নিষেধ লেখা থাকা না প্রবেশাধিকার নিষেধ বিভিন্ন জায়গা আমরা কিছু কিছু জায়গা আছে এই জায়গা ইসলামের প্রবেশাধিকার নিষেধ আর কিছু জায়গা আমরা ইসলাম মনে করিয়া কিছু ঢুকাইছি কিছু আনুষ্ঠানিকতা করছি আসলে আদৌ ইসলাম নাই অথচ আল্লা সুবাহ যে দিন কয়েম করো মা হুয়া দিন দিন এলিয়াল ইসলাম আল্লাহ সুবাহাল্লা যে কি উদ্দেশ্য ইসলামিক জীবন ব্যবস্থার্লিশ করবার লাগে ইসলাম আমরা গাড়ি চললেও ইসলাম আছে আমরা দোকানও গেলে ইসলাম আছে বাজারও গেলে ইসলামের নিয়ম পদ্ধতি আছে কিনা না আছে কিনা না বাজারের দোয়া এই এজন্য আমি যে কথা খুব আসতাম যে দিন কায়েমর ব্যাপারে দিন প্রতিষ্ঠার ব্যাপারে আজকে আমরা সমাজও মানুষ বিভিন্ন ভাবে বিভক্ত হয়ে গেছে সেও মনে করে জিকির করার নামগিয়া দিন জিকির করেন ইসলামিক পদ্ধতি আছে আর সামাজিক আছে মানুষ জিকির করা শুরু করছে আছে কিনা না এইভাবে এইভাবে চলের আর ভাবে আমরা দিকে দেখতাম পারি আর যে নামে তারপরে আধ্যাত্মিকতার নামে দিনটা উপব্যাখ্যা করিয়া চর্চা করা হয় আবার ওপর দিকে দেখা যাক যে দিনে গীতা করার দিনে প্রতিষ্ঠা দিন কায়ম করার নামে একগ্রাস জঙ্গিবাদ এগুলোর মাধ্যমে তারা স্যার যে ক্ষমতার পরিবর্তন করিয়ে দিত রাষ্ট্র পর্যায়ে ইসলাম রাষ্ট্র করা দিন একামতের দিনর একটা অংশ কিন্তু এটা একামতে দিনের মূল বিষয় নাই এটা একটা অংশ কিন্তু এটারে বড় পার্ট মনে করিয়া এটার মেইন পার্ট মনে করিয়া তারা গীতা করেন যে তারা বুলেটের মাধ্যমে দিন কায়েম করতো মানুষ আছেন যারা সংগ্রাম অথচ দিন কায়ে মানে গিয়া যে ইসলাম কায়েম আর ইসলাম কোন জায়গায় কায়ে হইত আগে বিল্ডিংবো না আগে পিলার হইব আগে আগে বৃত্তি হইব না আগে স্বাদ পৃথিবী হইব তা আমরা আগে স্বাদ লইয়া চিন্তিত সবাই চিন্তা করি আর স্বাদ কিলো হইত কিন্তু পিলার খবর নাই আমরা যদি ইসলামের মাঝে না থাকি তাহলে আমরা কি ইসলাম প্রতিষ্ঠা আমরা যদি ব্যক্তি জীবনও না করতাম পারিতে পারিবারিক জীবনও সম্ভব আর পারিবারিক জীবন ও ব্যক্তি জীবনও যদি না থাকে তাহলে রাষ্ট্রীয় জীবনও কি ইসলাম সম্ভব এতে হবো আমরা ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামে ফলো করতে হইব আপনার আকিদা বিশ্বাস থাকতে হইব যে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামিক দিক নির্দেশনা ফলো করতে হইব এটা নাম হইলে কি একামতে দিন জীবনের সব ক্ষেত্রে দিন থেকে তাই কি করতাম একামতের দিন করতা আমার বউ তাইন ব্যবসা করেন না চাকরিও করেন না তাইন গৌর বা চেন্টল হেলিকপ্টার করেন তাই কিনা কর্তা যে জায়গা তা জায়গা দিন কর্তা কিনা না কর্তা আর বাংলাদেশের ক্ষমতা আছে হোজাগাত একামতই দিন করতাম যদি না করেন করতেইব। ঠিক আছে কি না না আল্লাহ সুবাহ দান করুক জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে দিন প্রতিষ্ঠা করতাম পারি দিনজন যদি মাত্র ইলা খালি মানে জিকিরর মাঝে খালি হয়েল দুরুতর মাঝে যার খালি হয়েলগিয়া এই এই মানে রাষ্ট্রের মাঝে খালি হইলিয়া জিহাজের মাঝে না জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে জিহাজ একটা ইবাদত জিহাদ এবং জঙ্গিবাদ আলাদা আলাদা এই বিষয়ে অনেক বক্তব্য আছে অনেক আলোচনা আছে আমি সংক্ষিপ্ত এবং সেইভাবে আমরা ইসলাম মানি যদি আমরা বুঝতে গিয়া ভুল হয় তাহলে আমরা মানতে গিয়া আমল করতে গিয়া গিতে শুদ্ধ হইব ভুল হইব এতে পারব সঠিকভাবে ইসলাম বুঝতে হইব তারপর সঠিকভাবে আমল করতে আল্লাহ সুবাহ আমরা তফিক দান